আব্বা দবনু তামিম রহমতুল্লাহ আল্লাহ তার চাচা হতে বর্ণনা করেন তিনি বলেন নবী সাল্লাহাম ইস্তিসার জন্য ঈদগাহের ময়দানে গমন করেন তিনি কিবলামুখী হলেন অতপর দূরাকাজ সলাতদায় করলেন এবং তার চাদর উল্টিয়া নিলেন সুফিয়ান রহমতুল্লাহ আলহী বলেন আবু বকর রদিল্লাহ তু আলহনু হতে মাসুদ রদিলাহতালাহু আমাদের বলেছেন তিনি চাদর পাল্টানোর ব্যাপারে বলেন ডান পাশ বাঁপাশে দিলেন